সম্মিত দর্শক শ্রোতা আপনাদের পাঠ করেছি তিনটি রোজা রাখার জন্য নির্দেশ করেছেন নির্দেশ মানে বোঝা যায় তাহলে অজীব আসলে অজীব না উৎসাহিত করেছেন এখানে অর্থ হলো সালাহ আশরা ওয়া বা আশরা ওয়া খামসা সা राहुल नसाई और त्रिमेदी और शाहब नाहिर खान तर शुभ्र जेहत पूर्णिम आगे एकदिन चौदह तारीखे पूर्णिमा तरह एक दिन तेरह पर पन्धारण तीन दिन री थे सदा थके सदा रिगुरी बला আইজামে বীজ বলা হয় এই কথাটা আমাদের অনেকে অনেক সময় বলে থাকে সাধারণ মানুষও জানে যে এই তেরো চোদ্দ পনেরো তারিখে আমাদেরকে রোজা রাখতে বলেছেন তাহলে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা এটা একটা সুন্নত এবং এই তেরো চোদ্দ পনেরো যদি প্রতি মাসে কেউ রোজা রাখে তো নফল রোজার মাধ্যমেও সারা বছরেই রোজা রাখা হলো কারণ প্রতি মাসে তিন হয় তিন দশে তিরিশ কারণ প্রতিটি আমলে আগে আমরা বলেছি দশগুন আবাদ করলে তিনটায় রাখলে তিরিশ হয়ে গেল এইভাবে দেখা যাবে যে দশগুণ হওয়ার কারণে সারা বছরের রোজা রাখা সব হয়ে যাবে এই উত্তম। কেউ যদি প্রথম থেকেও রাখে থেকে দুই তিন অথবা লাস্টের তিনটা রাখে সাতাশ ২৮ উনত্রিশ সাতাশ থেকে শুরু করতে হবে কারণ অনেক মাস আবার তিরিশে হয় না ২৯ উনত্রিশে হয় তাহলে এই তিনটা রোজা মাসের শুরু থেকেও রাখা যায় মধ্যখানে রাখা উত্তম লাস্টে থেকেও রাখা যায় অন্য অন্য মানে কমনভাবে ভাবে যে মাসের তিনটা রোজা রাখা তবে মধ্যখানে রাখাটা উত্তম এবং এখানে একটা কথা আপনাদের বলে রাখে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে যখন চন্দ্র পূর্ণ হয়ে যায় পূর্ণ যখন চন্দ্র হয় তেরো চোদ্দ পনেরো তখন মানুষের শরীরের রক্তের যে চলাচলটা বৃদ্ধি পেয়ে যায় এই তিন দিন রোজা রাখলে মানুষ যখন না খেয়ে থাকে রক্তের কি হয় গতিবেগ কমে যায় আর কমে গেলে শরীরের ভারসাম্যতা রক্ষা পায় আল্লাহ নবী আহসলাতাম এই মেডিকেল সায়েন্সের কথা নিঃসন্দেহে তিনি জানতেন আমরা বলবো। তিনি এই পৃথিবীর কোনো মেডিকেলে না পড়লেও মহানব্বুল আরামিন যিনি সমস্ত মেডিকেলের সায়েন্সের যিনি মালিক তিনি অবশ্যই তার হাবিবকে জানিয়েছিলেন কাজে এই তিন দিনে রোজা রাখার মেডিকেলের দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু মানে এখন ডাক্তাররা এটার উপকার বলেছেন এই জন্যে এই তিন দিন রোজা রাখা স্বাস্থ্যের জন্য এই তিন দিন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিয়ে রোজা রাখাটা উত্তম আর যাদের হয় নাই আগে থেকে শুরু করে যাতে করে আমরা ইনশাল এই হানিসটি ইমাম না বর্ণনা করেছেন হেবাব সহি বলেছেন এদিনে হিমত্তা ফাখুন আয়লা থেকে বর্ণিত আল্লাহ নবী আলাম বলেছেন স্বামী বাড়িতে থাকা অবস্থায় কোন স্ত্রীর জন্য রমজান ব্যতিরিকে অর্থাৎ ফরজ রোজা ব্যতিরিকে কোন নফল রোজা রাখা অনুমতি ছাড়া রাখা চলবে না স্বামী বাড়িতে আছেন স্ত্রী রোজা রাখবেন নফল রোজা যেকোনো নফল রোজা যেগুলো আলোচনা হচ্ছে বা যেকোনো একদিন स्वम अनुमति दी रोजा रखते चाहिए तुम्हें अनुमति दो कारण स्वमी प्रयोजन जो से रोजा राखे तरह प्रयोजन व्याघात घटे आल्ला नबी आलिसम स्त्री के स्वमर अनुमति छाड़ा नफल रोजा रखा निषेध कर दिले रोजा इबादात ठीक स्वमी चाहिदा पूरण करा इधर स्वमी चाहिदा पूरण कराज अजीब और नफल रोजा रखा सुन्नत बामुस्ाहब কাজী রোজা যদি রেখেও দেন স্বামী বাইফ থেকে এসে যায় বা কোনো কারণে প্রয়োজন হয় রোজা ভেঙে দিতে বাধ্য করে তাহলে নফল রোজা ভেঙে আর রোজা সেখানে কোনো যাবে কারণ এটা হল আল্লাহর হক আল্লাহর হকের উপরে অন্য কার হককে প্রাধান্য দেওয়া যাবে না একজন মানুষের প্রতি একাধিক হক রয়েছে আল্লাহর হক রয়েছে রুলের হক রয়েছে বা আমার হক রয়েছে স্বামী স্ত্রী একে অপরের হক রয়েছে ছেলে মেয়েদের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে এই দশটা হক যদি যার যার আলামী বলছে কুল্লা দি হাক্কের যার যার হক সেটা তাকে দিয়ে দাও আমরা যখন সবাই সবার হক আদা করবো তখনকার কোনো ভেজাল থাকবে সমস্যা থাকবে একে ওপরে ঝগড়া থাকবে আজকে শুধু আমারটা চাই অনেক সময় মনে করে আমি আর জরি না বাঁচনি বলেন তো লেগে যায় ভেজাল তখন লেগে যায় সমস্যা কাজে যখনই কেউ একে অপরকে ফাঁকি দিতে চাইবে তখন কিন্তু আরেকজন যে আপনার আরেকজনের উপর পড়তে আপনার হক আসে না তখন সেও ফাঁকি দিবে একজন বলে আমার স্ত্রীর কথা শুনে না আমি বললাম যদি নিঃসন্দেহে আপনার স্ত্রীর হক আপনি আদা করেন না কয়না সবকিছু টাকা পয়সা ঠিক মতো পড়ায় কয়েক বছর থেকে যান প্রায় পাঁচ বছর তো হয়ে গেল তাহলে হক আদায় করেন অনুমতিটা নিয়ে দিতে হবে কাজে রোজা রাখা যেমন এবাদাত এবাদাত করলেই হবে না আর ইবাদত রয়েছে সেটাও খেয়াল রাখতে হবে জি এই আদেশটি বর্ণনা করেছেন বোখারি মুসলিম শব্দগুলি শরীফের ابو دود شریفه اتیرک تو اچه غیره رمازان رمزان دیدی که رمزانونو اتیرک تو بی نا رمزانونو لگ بنا کرنی تا فرض روزا وان ابی سید خودی رضی اللہ تعالی ان رسول اللہ صلی اللہ صلی اللہ نا ان سیامی یومین یوم الفطر و یوم النهار متفکونا رگی ابو سید خودی رضی اللہ تعالی انو تکی بانی تو اللہ نبی علی صلی اللہ علیہ وسلم دوی دن روزرکتی نشید کرد چین روزر এমান ফিত্রী ওান নাহার ঈদুল ফিতা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই দিনে রোজা রাখা যাবে না আমাদের আরো আসবে সাপ্তাহিক যে আমাদের ঈদ জুমার দিন সেই দিনও আল্লাহ নবী রোজা রাখতে নিষেধ করেছেন আদা করে তবে আগে পরে মিলিয়ে রাখলে রাখা যাবে যেটা পরে আসবে এ আমরা দুই ঈদে রোজা রাখা যাবে না ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ তবে আনন্দটা হবে কি আল্লা দাওয়া বিধান অনুযায়ী ঈদের যেহেতু আনন্দ আনন্দ বলতে খাওয়া দাওয়া নিয়ে কাপড় চুপড় পরে আতর মেখে ঈদের সলাপ পরে আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করে হ্যাঁ একটা আনন্দ এই আনন্দ করতে গিয়ে যদি মুখে বন্ধ থাকে এটা তো আনন্দের ব্যাঘাত ঘটবে ঠিক না এই জন্য আল্লাহ নবী কি করলেন অনুমতি নেই দিন খাওয়ার দিন এদিন আনন্দ করার দিন রোজা রাখার দিন নয় ওয়ানুদ আলী রাজি আল্লাহ কল রাসুল্লাহ তিনি বলেন মানে কুরবানি ঈদের পরের বাকি তিন দিন এগারো বারো তেরো তিক মানে হয় ওই আরবদের আগের নিয়ম ছিল মিনার প্রান্তে ওদের গুরু জবা করত ছাগল ভেড়া বা কুরবানি জবা যেটা হতো বাকি তিন দিনে এই গোস্তুগুলি ওরা শুকাতো তার মানে গোস্ত শুকার দিন তো শ্রী জিলের এগারো বারো তেরো তারিখ আল্লাহ বলছেন এই দিনগুলি আক্লিন এই তিন দিন ঈদের দিন তো আনন্দ করবে খাবে আহ পোলাও পাকান ভালো ভালো খানা যার দেশে যার যেটা সময় বা তার যা আছে যতটুকু সঙ্গত আছে করে খাবেন বাকি বা পরের তিন দিনও খাওয়া পান করা এবং আল্লাহর জিকির করার দিন এই তিন দিন আর কুরবান আর তোমরা আল্লাহর জি কি করো এই দিনে রোজা রাখা যাবে না এসলিমা মুসলিম বর্ণনা করেছেন আমরা একটা ছোট্ট বিরতির পরে বাকি অংশ পূর্ণ করবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে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 তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर भी शुक्रवार पुन सम्प्रचार सकाल नीच टी अलैकुम वह বিরতির পরে আবারও আপনাদের দর্শা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর নুবাই আলহুদআ নুবাইলি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিস বলেছেন তশ মানে কুরবানি ঈদের পরের বাকি তিন দিন এগারো ১২ তেরো তার শিক মানে হয় ওই আগের নিয়ম ছিল মিনার প্রান্তে ওরা গরু জবা করত ছাগল ভেড়া দুম বা কুরবানি জবা যেটা হতো বাকি তিন দিন এই গোস্তি ওরা শুকাতো মানে গোস্ত শুকার দিন তো আয়ামে তা শিখ জিলাহ মাসের এগারো বারো তেরো তারিখ আল্লাহ নয় বলছেন এই দিনগুলি আকলিন ও সুরবিন ওজল এই তিন দিন ঈদের দিন তো আনন্দ করবে খাবে আহ পোলাও পাকান ভালো ভালো খানা যার দেশে যার যেটা সময় বা তার যা আছে যতটুকু সঙ্গত আছে করে খাবেন বাকি বা পরের তিন দিনও খাওয়া পান করা এবং আল্লাহর জিকির করার দিন এই তিন দিন রোজা রাখা যাবে না আগেই বলেছিলাম যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দেড় দিন আর কুরবানির পরে আরো তিন দিন রোজা রাখা যাবে না কারণ এটা খাওয়ার দিন পরের দিন খাওয়া আনন্দ করো আর তোমরা আল্লাহর জিকির আজকার করো এই দিনে রোজা রাখা যাবে না এহাদিসমা মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ হবে সাল্লামের স্ত্রী কত রোজা রাখা যাবে না আল্লাহ নবী আলী সাল্লা সাল্লাম এই তিন দিনে আমাদেরকে রোজা রাখতে অনুমতি দান করেন নাই ইয়াজিল হাদি কিন্তু যে হাদি পাবে না अनुमति दिए हादी हल हज हजर हालालम खुलते छाड़ते तम हज जो गमरा कर खुले हालाले जाबा आठ तारीख हजराम बंदे हज करब तो जरा करान हज करब এবং করবেন তাদের এই দুই উমরা এবং হজ একসঙ্গে করার জন্য তাদেরকে একটা হাদি মানে পশু জবা করতে হয় যাকে আমরা সাধারণ ভাষায় কুরবানি বলি এটা হজের জন্য এই কুরবানি দিয়ে কিন্তু কুরবানি হবে না এটা হজের জন্যে হাদি যদি কেউ না পাই টাকা নেই বা চুরি হয়ে গেছে আথবা পশু পাওয়া যাচ্ছে না তাহলে তিনি কি করবেন এই তিন দিনে রোজা রাখতে পারবেন কারণ সেক্ষেত্রে এই পশু জবা করতে না পারলে তাকে দশটা রোজা রাখতে হবে তিনটা ১৩ যদি রাখতে কোরবানি ঈদের পরের তিন দিন যারা হাদি পাবেন না পশু জবাই করা পয়সা নাই বা চুরি হয়ে গেছে বা যে কোনো পশু পাওয়া যাচ্ছে না যে কোনো কারণে তাহলে তিনি কি করবেন এই তিন দিন রোজা রাখতে পারবেন তার জন্য এটা আলাদা একটা হুকম চলে আসলো কিন্তু নর্মাল হাজি সাহেব না দিতে পারছেন কোরবানি তারপর রোজা না টাকা আছে তারপর টাকাটা রেখে দাও বউ ছেলে মেয়ে কিছু কেনা যাবে রোজা রেখে দি সেক্ষেত্রে কিন্তু হবে না টাকা নাই অথবা পশু পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে তার জন্য দশটি রোজার তিনটি রাখবেন বাকি সাতটি রোজা বাড়িতে গিয়ে সারা বছরে রাখবেন একাধারে বা বিক্ষিপ্ত ভাবে রেখে তিনি পূর্ণ করে নেবেন তবে যত দ্রুত কুইনতে পারেন হজ পর্বে আমাদের আলোচনাগুলি বিস্তারিত আসবে এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন ওয়া নবী হুরে রাদিয়াল্লাহু তাআলা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تخصوا ليلة الجمعه بالقيام من بين الليالي ولا تخصوا يوم الجمعه بالصيام من يوم الايام الا ان يكون في صوم يصومه احدكم راهو مسلم ಅಲ್ಲা নবী আলাইহিস সালাম রাত্রি জেগে ক্যামুল পড়ার জন্য নির্দিষ্ট করো না একজন মানুষ স্বাভাবিক ভাবে অন্য রাত্রিতে ক্যামুল লাইল করেনা তাহাজুদের নামাজ পড়ে না বা কোনো এক্সট্রা ইবাদত করে না জুমার দিনে এসে গেল মনে করলো জুমার দিন তো একটা গুরুত্বপূর্ণ দিন কাজে এই দিনের রাত্রিটা তাহলে আমরা একটা ই করি ক্যামিলি বাড়ি বলে না চলবে না নির্দিষ্ট করে জুমার রাত্রিকে কোন জুমার দিনে রোজাও তোমরা নির্দিষ্ট করে রাখবে না রাত্রি ক্যাম তাহাজও পড়া যাবে না জুমার রাত্রিতে রাত্রি কিন্তু আগে আসে আর দিন পরে আসে আর দিনের বেলা রোজাও রাখা যাবে না आयाम के के रोजा, के रोजा आगे शुरू कर धारावाहिक चलते रोजा बाहस्पतिवार रेखे जुमा रख लो जुमार संगे शनिवार रख लो আগে পরে মিলিয়ে রাখতে পারবে নির্দিষ্ট করে জুমার দিন রোজা রাখা যাবে না কারণ সাপ্তাহিক ঈদ ঠিক আছে তার কাজা রোজা করতেছিল রমজান এবার চলে এসেছে আর কাজা আছে রোজা আর দেখা যাচ্ছে আর মাত্র একদিন আর এই সেই একদিনটাই রয়েছে জুমার দিন রাখবে না রাখবে না বা যদি হয় যারা খেটে খায় বাজারা যারা অফিস কাজ করে ছুটি তো শুক্রবার ছাড়া আর কোনো দিন পাই না তার নর্মাল নফল কোন রোজা নির্দিষ্ট করে রোজা জুমার দিনে আল্লাহর নবী নিষেধ করলেন যাই এইভাবে আমরা এই মশলাটি বুঝতে পারলাম যে জুমার দিন নির্দিষ্ট করে রাত্রে কোন এবাদত বা এইভাবে দিনের বেলা রোজা আমরা রাখতে পারবো না আগে পরের সঙ্গে বা পরিজনে বা যে আগের সঙ্গে মিল সে রাখতে পারবে এটা আমরা আরো বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে নির্দিষ্ট করে জুমার দিন জনে কেউ রোজা না রাখে কেউ তার আগের সঙ্গে বর্ণিত হয়েছে তার আগের হালিসের সঙ্গে আমাদের এটা আরো বিষয়টি বুঝা আমাদের জন্য সহায়ক হয়ে গেলাম রাহুল থেকে বণিত তিনি বর্ণনা করেছেন পাঁচজন বলতে আহমেদ আবু দাউদ্দ নাসাই তির মেজি মাজা হাদিসটি সই হাদিস শনিবারে রোজা রাখা যাবে না যাবে না এখানে এক্ষেত্রে দুই ধরনের মত পাওয়া যায় তবে যদি আগে পিছিয়ে মিলিয়ে রাখে তাহলে তো নিষেধাজ্ঞা আর থাকবেই না ইসলার এই ব্যাপারে একটা বইেছেন রোজা রাখা যাবে একটা আলাদা এই লেখকের দুইশটি কিতাব লিখিত রয়েছে তার মধ্যে একটি কিতাব শনিবার রোজা রাখার ব্যাপারে আখতারামা খানুম তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমি বেশি করে শনিবারে আর রবিবারে রোজা রাখি ওয়াকান কেন রোজা রাখি কারণটা কি শনিবার আর রবিবারেমাঈদিন عيد মুশ্রিক মুশ্রিক যারা যারা মূর্তি পুজক বা যারা আল্লাহর সঙ্গে একাধিক আল্লাহকে মানে তারা এই দুই দিন তাদের ঈদের দিন ওরা এই দুই দিনে ঈদ করে ওদের বিপ করার জন্য আমি এই দুই রোজা রাখি তাহলে অমুসলিমদের সঙ্গে বেমিল হলো না হলো না তাদের সঙ্গে মিল হলো না সাদৃশ্য হলো না তালা নবী শনিবারে আর রবিবারে রোজা রাখা বেশি পছন্দ করতেন কারণ কি যে এই দুই দিনে মুশ্রিকদের ঈদের দিন ওয়ান উরিদ আনুখালি ফোম আল্লা বলেন আমি তাদের বিপরীত করতে চাই তারা করে ঈদ আমি রাখবো রোজা আর রোজা হলো কি যেটা হলো এখানে তাহলে ইমাম ইবন হাজার ইহারিসের দ্বারা প্রমাণ করতে চাইলেন যে আগের যেটা আল্লাহ নবী রোজা রাখতে নিষেধ করেছিল ওটা রহিত হয়ে গেল বরণ রাখা যাবে অনাবি হয়ে তারা দিয়ে তিনি অবস্থায় আরাফাতের দিনে রোজা রাখা নিষেধ করেছেন অর্থাৎ হাজি সাহেব যারা তারা রোজা রাখবেন না এর মানে হয়তো কেউ আরাফাতের দিনে হয়তো আছে কিন্তু সে হাজিরা তার জন্য রোজা রাখা হবে তবে সেই দিনের যদি সেখানে থেকে কেউ হজ না করেও এবার কথা বলেছেন এবং হাকিম আর ওকাইলি হাজিসটিকে মনকার বলেছেন আবহাওয়ার রাজি আল্লাহন হারিস যেখানে আল্লাহ নবী আহসাতাম আরাফাতের দিনে আরাফাতে অবস্থান করা অবস্থায় রোজা রাখতে নিষেধ করেছেন অর্থাৎ যারা হাজির সাহেব যারা হজ করতেছেন। চান দিন রোজা রেখে কাবু দুর্বল হয়ে না হয়ে খাওয়া দাওয়া করে সারাদিন কারণে করবেন রোজা রেখে দুর্বল হয়ে যাওয়া ঠিক না এই জন্যে এই দিনটাকে এই দিনের সুযোগ গ্রহণ করার জন্যে আল্লাহ নবী আহসাল্লাম হাইজের জন্য রোজা রাখা নিষেধ করে দিয়েছেন আমরা বাইরে যারা থাকবো এই দিন রোজা রেখে আগে আমাদের গেছে এক বছর আগের আরেক বছর পরের গুন করার সুযোগ গ্রহণ করব এটাই হবে আমাদের জন্য আলোকে জীবন গড়া এই নফল রোজার বিভিন্ন দিনে রোজা রাখার কথা আমরা আলোচনা করেছি এই দিনের রোজাগুলি গুলি নিজে রাখবো নিজেরা না পারলে যারা রাখতে পারবেন তাদেরকে রাখার জন্য উৎসাহিত করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে ও সকলকেলি ওয়াসবাইন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته ولا সোত সোস্কেল ওস্কেম স্স্্য় স্স্লেন্নে স্লার ত্সাংজ্েকেড এস্ল ওালেপেকের সা্ল ইশ্লেবেদ আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোন একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক পিস টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় থেকে ফটু এসেছে যা বলে যে অলাভজনক টেলিভিশন কে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকায় দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে पाउन्ड एकन्टाम्बर 0113213211 आई बैन्ड जी बी बान्डो लो उए डी 30963491 624192 स्ट्कोड 306683 स्वेफ बी आई सी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमादर एमेल कोरून admin.radpistv.tv Pistv मानोबतर समधान The students of Islamic International School Welcome all of you as alaykum wa rahmatullahi wa barakatuh Al-Malik wa al little wonders at their best